الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ وَإِنْ سَأَنَ عَلَى إنسان ই হিলহুক লহু নি নসিদন বসনদন বহ বীবনাহ বীবর্বি নবত বিবনতী বুনবান মৌলা নাহ মদন আ রূত না বার কলাম বারকসল তসলিম كثيراً, كَثِيرًا الَّذِي বাসু <بعثه> بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمٍ বিস্মিল্লা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 ফলু মা উফিউ বনত রুহুমা মা কৌলঙ্ ওফিউলহুম জনা হুমি وَقُلِ الرَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا أَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنْ إِلَيْهِ وَأَدَّبَ ফজা বলা ফল ইজ ফনম জুবিজ ফল আল ইসল তু স صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى, قلب محمد في وعلى قبر محمد في القبور بلغ বলা গলি কমালি কষাফত জমি ইলা ইলা ইলাহ ই লন্ন ল ইলা এই বক্সটা যদি গুড়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 হিলাম্মর সত দু রি লু নুল লিদ লিল মৌতি মিল খরি ফিদার দুনিয়া উমর জিন তোর বলা এহ এহ এ la ilaha illallah Inna la ilaha illallah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 La ilaha illallah la ilaha la la la ilaha illallah la ilaha illallah la ilaha illallah মোহাম্মসুল্লাহ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 র শুভান কলা ইমনা ইম আলম তন ইন্নক অঙ্ী মুী সদরি বয়সি অমৃ মিল সহ কৌলি সৌরজিয়া আপনি স্বৈর সৌরজ নিতা আপনি স্বয়ে পৈর দু হো চিজ কবি সব হো কী দু হো চিজ কবি সব দুনিয়া মে হো দুনিয়া কলো গার ন দু দুনিযা গো গার নেজার সে গুজারো খরিদার নেজার সে গুজারো খরিদার নে করিম দারুল ইসলাম মাদ্রাসার উপলক্ষে আয়োজিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দাজম জাতির মাথার মুকট অ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ টুকরা আমার সমবয়সী যুবন প আড়ালে অবস্থান রাতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বনের সৃষ্টির মহন শ্রষ্ট দয়াময় অরবারে লাখ কোটি শুকর সুজু মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শকর উচ্চারণ করি আল্লাহামদুল্লাহ লক্ষ দারুদসালাম সৈদুলসি রহমতল শফী সামমুরসি শফি আজম রসুল আকরম রহমত আলম নবীল আজম হবিব কবিয়া আশরফুল্বিয়া সাম্বিয়া শফি সাক্তা ববুত ফখ্র মজুদাত সজরত মহমদর রসুল অসংখ্য অগণিত অমীয়বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে হাদিস পড়েছে তিলাবৎকৃত আয়াতে করিমা ও হাদিসে পাকের আলোকে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মতু কাছেন আপনার রবসুল ইবাদ করবে না কেউ একমাত্র আল্লাহ ব্যতীত এবং কিলাহুমা। যখন তারা পৌঁছে যায় বৃদ্ধ বয়সে দুজন বা একজন ফলাতা উফিন কখনো তাদের সাথে এমন আচরণ করনা না যাতে কষ্ট পেয়ে পিতা মাতা উহ বাহুমা কৌলা একান্ত কথা বলতেই যদি চাও সুন্দর নরম ভাষায় কথা বলি মিনার হামহুমা এবং পর হে আমার রব অনুগ্রহ কর আমার পিতামাতার মাতার উপরে কামারী সগির যেমন ইভাবে অনুগ্রহ করেছিলেন দুই রবে আমার উপরে রসুল বলেন মানিদা যার যখন কোনো শিক্ষা যখন সন্তান প্রাপ্ত চলে যায় বিবাহের ব্যবস্থা করো হে পিতা মাতা বালাগা ওয়ালান সন্তান বালে প্রাপ্ত বয়সকে কে পৌঁছার পরেও যদি বিবাহের ব্যবস্থা না করো হেস পিতা মাতা আসবা ইসমান ইসমান ইস্মুহু আল আবি যদি সন্তান दिल खुले दें धर् धारण करें आल्ला दया नजर दिए एक अनुबाद करब आयात हादीस এবং আয়াত হাদিসের পাশাপাশি কিছু কাহিনী বলবো কথাটা বলার দরকার ছিল না তারপরে এটা বললাম কিছু এলার্জির ঔষধ দিলাম কারণ কেউ কেউ বলে আমরা কিস্সা কাহিনী পছন্দ করি না বুজুর্গ টুজুর্গর টাইম নাই कारण कुर शरीफरेस्सा कहन अभाव नहीं कहफे भेतरे सब युवक घटना आ घटना रसुलना बुजुर्ग कह चलो आल्लाई क्या हादिस शरीफे लक्ष लक्षार नबी बयान कर प्रथम संक्षेपे सबा भक्त मुड़ीदान क्यों ननिश्वास तब दलियोंकरण पक्षपात स्वाभाविक सवार अंतरे आब दल मत निर्विशेष নিরাপেক্ষতার মানদণ্ডে কথা বলার চেষ্টা করবো একটাই কেউ যদি আর কোনো বিঘ্নতা থাকে দুর্বলতা থাকে তো মোবাইলে বেশি থেকে বেশি ওপেন করে রেকর্ড করতে পারেন खाली एक दौड़ दीबें दारे हाजिर अथवा डाक हाजिर भूल संशोधन दीबें সঠিক বলে থাকলে আপনার ভুল সংশোধন করে নিবেন মেহরবানি করে লেখাবেন না কারণ আমি বেআবের ঘরে জন্ম নেই নাই বড় বড় বুজুর্গদের জোতা সোজা করেইছে আমি সংশোধন তবে খাম খেয়ালি নয় বেদি নয় আদবের সাথে বলবেন ভদ্রতার সাথে বলবেন একটু যদি রক্ত গরম করেন সাইজ করার জন্য আমারও কিছু আছে এক নাম্বারে তাওহ আল্লাহের বা দুই নম্বরে এর বিপরীত শব্দ শির তৃতীয় বিষয় হলো পিতা মাতার সাথে সন্তানের আচরণ কি হবে সম্পর্কে কিছু কথা বলবো আগের দুটো বিষয় আমি বলব না কারণ ওই দুটো বিষয় বর্তমান সময়ের চূড়ান্ত দাবি কারণ सबाष्ट दमन श्लोगान सब अग्रगामी देश बचाओ समाज बाचाओ देश बचाओ समाज बाचाओ षोलोटी मानुष तुम्हारे बाचाओ खेल रंगना पार्क घोड़ारखाटे बेत आड्डा खाना देश बेचे जाए पित माता ढाकार सन्तान ओशी सहेबर सतान बंधु बी पाल्ल पर प्रेम बंधने आबद्ध हो कैक दिन आगे खबर मीडिया देखे सन्तान तारिता आगुने पुड़िए मेरे फेले कैक मास आगे अपना खबर देखे ढाका राजधानी apon ma tar kolizar tukra shishu bachchake chhoy tala railing theke niche fele diyeche prutinnyoto sontan tar ma ke hotta kore matar sontan ke gola tipe hotta kore stri shami ke hotta kore shami stri ke hotta kore oten desh bachao bolar age sontan ke bachate hobe sontan ke bachate hole দিন বদলের স্লোগানের আগে দিল বদলের স্লোগান দিতে হবে দিন বদলের স্লোগান চলছে দিনকে দিনকে দাও। দাও পর্যন্ত দিন বদলাবে শান্তির মুখ দেখা যাবে না যতদিন পর্যন্ত দিল পরিবর্তন না হবে দিল আর দিল বদলের থিয়েটার হলো এই সুন্দর ওয়াজের আয়োজন কেউ কেউ বলে এত অজ দিয়ে দরকার কি বলে না সন্তান বলে এত আজ এর প্রয়োজন কি তুই দুই টাকা দিবি না দিবি নাই মাস্তানি করো কেন এত প্রয়োজন কি মুসলিম ভাইয়ের কি চমৎকার স্লোগান ওই ভাইজান একদিনও বললেন না, এত যাত্রা গানের প্রয়োজন ওই মুসলমানের সন্তান কোনোদিন বলে নাই এত থিয়েটারের প্রয়োজন কি ওই মুসলমান ভাই কোনোদিন বলেন নাই এত বৈশাখী ল্যাংটা মেলার প্রয়োজন কি মুসলমান ওগুলোর বিরোধিতা না করে বলে ওয়াজের মতো তোর মতো বেআ করতে ওয়াজ লাগবে কারণ আমরা বেয়াদব না জুতা দিয়ে সাইজ করতাম জুতা দেওয়া ইসলামে নিষেধিডি নিষেধ যে কারণে রসুলের তরিকা সুন্নার বয়ান শুনাইতে থাকো এমন ভাবে কান্না দিয়া বয়ান করতো হায় সাহা হবু বহুত হায় মা বলতো হায় সাজাহ কবেল তু বহুত হায় আয়না কেমন প্রত্যেকের ভেতরে একটা দিল আছে দিল আছে না আয়নার মতো স্বচ্ছ দিল আছে কত জোনা এদেশে মুসলমানের অভাব নাই ইসলাম পালনে অভাব এদেশে আসে কি রসুলের অভাব নাই রসুলের অভাব এদেশে অভাব নাই আমলের রাগ করতেছেন সর্বাঙ্গে ঘা ঔষধ দেব কোথা এত কিছু বুঝায় টুজায় পাও টাও কই মাঝে মাঝে একটু তাপ লেগে যাইয়েন पावटा धैरा बुजा टूजे फाइनल फलाफल दिले माजे दरबार का शहर तलते लक्ष मानुषम भूल उड़ते नई अपने স্বামী স্ত্রী হয় এজন্য জন্য ঢোল দিয়া বাইরে মাইকিন করে না অতএব আমরা মুসলমান টুকটাক তর্ক বিতর্ক হতে পারে এজন্য মাইক লাগায় গালি দেওয়ার কোনো সুযোগ নাই সেই কারণে যারা মাইক মাইক লাগিয়ে আলেমাদের বিরুদ্ধে সব ডুবলোকের স্লোগান স্লোগান যদি আসল স্লোগান হয়তো তাহলে এই জমিনে সকল অপরাধীদের ফাঁসির আগে রসুলের দুশি পূজা সবই ঠিক অসুখ যাক সবই ঠিক আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন कान लगे उल्टा पाल्ट भूले बोल क्षम चुना घुरे स्टेजे जूता नहीं अपेक्षा थकें पीठ अपेक्षा नहीं আমি আগেই বলছি আমরা বেয়াদব নয় আমরা আদর্শ নবীর উন্মতো একজন আলেম যদি সাধারণ পাবলিককে আলেমের বিরুদ্ধে খেপিয়ে দেয় তাহলে সে আলেম নামের কলঙ্ক সে একজন সন্ত্রাসী আলেম আলেমের কথায় থাকবেন নরম ভাষা দিল কাদার মত বয়ান মানুষ দ্বন্দ্ব ভুলে একাকার কা যারা করে কাফের কাফের কন্ট্রাক্টারি দিল কে আপনাকে दर्जा चले आज भूल संशोधन दिवे बुजाएंग बुझा परामी फिर आल्लासे আপনার এত মাস্তানির দরকার কি সবাই রে না পারবেন আমি বলার দরকার নাই হাতের মুষ্টিতে তোরা যা তোরা নিজেরা বল তোরা কি পাথরগুলো গুলো কালেমায় শাহাদা শুরু করবো কপাল পরা আবু জাহিল্লা খায় ওরে এত বড় জাদুঘর কজা আয় আমার কজা حكم নিজের নির্দেশ প্রদান করে বলছেন অংশীদার বানানো যাবে না খবরদার আমি আল্লাহর ফয়সালা ওরসুল উম্মতের জানা দেন पित मातर सदाचरण करो हे सन्तान पिता माथे सतान जो सदाचरण करते हैं है। टेबिल गरीबिया खाए टाइम रखार जाना ना, ना कलेजे पढ़े দুই সন্তানের হাতে দুটো সুন্দর আর একটা সিমের সংযোগ হলো বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর সাথে সন্তান যতক্ষণ ঘরে অবস্থান করে পিতামাতার সিম সংযোগ ওপেন বন্ধু আর পিতা মাতার সাথে সিমের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় মুহূর্তে বন্ধু বান্ধবীদের সাথে সিম দিয়ে কথা কয় মাও জানে না সন্তান কই सतान पार्के घरे बुबानी घुरे पर सतान সন্তানকে আল্লাহ বলেন মা বাবার সাথে সদাচরণ করো সন্তান শিশু বাচ্চা আচরণে কোনো শিখে না জানে না কেনা ওই সন্তানের থেকে যদি তুমি নিজে সন্তানের ভালো আচরণ শিখাও মা যদি সন্তানের শিখায় টাটা সন্তান শিখবে টাটা মা বাবায় যদি সন্তানের শিখায় ডেট সন্তান বাবারে দেব দে बाबा डाक सन्तान रे जो बाबा शिखायदी तुम्हारा हा भलो व्यवहार चाहती चल्बे ना सन्तान भलो व्यवहार जदि चाओ माँ बात रे भलो व्यवहार সন্তান ভালো ব্যবহার করে না কেন সন্তানের যতটুকু অপরাধ আছে তার থেকে যথেষ্ট পরিমাণ পিতামাতা। পিতা পিতামাতারে সাইজ করার জন্য ওই হাদিসের উপর আলোচনা পরে বলি আল্লাহ করানে যেহেতু সন্তান রে আগে সাইজ করেছেন এদিকটা আগে বলব আল্লাহ আমাদের কবুল করব সন্তান পিতা মাতার সাথে এসান করো এহসান এহসান কাকে বলা হয় বলে তুমি যা পাইবা কম নেও যা তুমি দিবা বাড়ায় দাও টাকা পাইবা যদি এটার নাম হলো এহসান সমান সমান দেওয়া সমান সমান নেয়া এটার নাম ইনসাফ বাড়ায় দেওয়া কমায়া নেওয়ার নাম হলো এহসান ইনসাফের ফেকি মাস আলামতে হুকুম হলো আর এহসানের মাস আল আল মাস আলামতে তার হুকুম হলো মন্দান করোসান কর এহসান হলো আদলের উপরের দরওয়াজা ইনসাফের উপরের দরওয়াজা ইনসাফের দরওয়াজা যদি সন্তান অর্জন করতে পারো আল্লাহর কসম বিনা হিসাবে জান্নাতি বলা মতো বীর পাহলান রসুলের দরবারে বসে আছেন হঠাৎ করে তাকিয়ে দেখেন এক সাদা পোশাকওয়ালা মুসাফির কালো লু চুলওয়ালা এসে বসলেন হাঁটু মোবারকের সাথে মুসাফিরের দুই হাঁটু লাগায় বসে কেমন যেন রসুলকে প্রশ্ন করা শুরু করলো আনিল ইসলাম ও মোহাম্মদ আমাকে ইসলামের খবর দাও প্রশ্নের জবাব দিলেন মুসাফির আবার প্রশ্ন করিয়া বলে সদকি বলেছ এরপরে বলে কাকে বলে তার বয়ান করেন। প্রশ্নকারী জবাব দিয়া বলেন সদাক্তার সত্যি বলেছেন এইবার মুসাফির আবার বলেন মাল এহসান এহসান কাকে বলে এহসান আল্লাহর নবী জবাব দিয়া বলেন আবুদাল্লা আল্লাহর দৃষ্টিতে সান কাকে বলে বান্দা তুমি এবার করো আমার আল্লাহ এমন নিয়তে এবার করো যেন তোমার চোখে তুমি আল্লাহকে দেখতে পা আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো যদি তোমার আমল হয় যদি দেখতে না পাও মনে করে নামাজে দাঁড়াও যদিও তুমি আল্লাহকে দেখো না তবে তোমার সব কিছু অন্তরের খবর আমার আল্লাহ দেখতেছি কে দেখেন আর কেউ দেখেন আল্লাপাক বলেন নবী জানায় আসমান জমিনের বাসিন্দারা কেউ গাইবের খবর জানে না কে জানেন আলিমুলি আসমান জমিনের গাইবের মালিক কেউ জানে না কেউ জানে না ইল্লাল্লাহ কে জানেন গাইবের মালিক একমাত্র আমার আল্লাহ নবীও জানে না নবীও। মারা গেল আমার নবীও কয়েক লোক মা বিষের খানা যখন দিলেন জিব্রাইলাম বলেন সাবধান নবী আর খানা দিবেন না খানার ভেতরে বিষ থানার মধ্যে বিষ আমার নবী কেন দেখলেন না জবাব আমার নবী গাইব জানেন না হাঁটতেছে সাহবাহ সাথে চলতেছে হঠাৎ করে কবর দেখে নবী বলেন দাঁড়াও দাঁড়াও ওই কবরের সামনে তারা একটু দোয়া করি কেন নবী বলেন কবরে জাহান খানার মধ্যে জল দেখেন না কেন নবী যদি গাইবের মালিক হয় খানার মধ্যে বিষ কেন দেখেনা নবী যদি গাইবের মালিক না হয় তো কবরের রাজা কেমনে দেখেন নবী তো গায়ব জানে না তো কবরের আজাব কেমনে দেখেন আবার দেখেনা কেনলে কবরের আজাব দেখেন কেন দোনো প্রশ্নের একটা জবাব মায়ন্তি কু আনিল আল্লাহ জানাই দেন আমি আল্লাহ নবী জানাইলে আমি জানে না কবরের আজাব আমি জানাই ভেতরের বিষ আমি জানাই নাই নবী জানেন নাই নবী যদি না জানে আমে রে হ্যাঁ খবর কয়া দিছে বলে তো বলে না বলতেই বাবা বলে দিল এই আমার আসলে বাবা না এই বাবা হলো আমার কারবার तो गाली दी राजी नहीं पाओ दो घर ढुकबो नबी टुपी वाला बना তুমি আজকে নামাজ পড়ো না গালি দিব নাই আমি লাম্বা জামা গোল জামা পরে বসেছি যারা এগুলো পরে নাই তাদের গালি দিব হিংসা করব রসুলের এটা আদর্শ নয় আমি কৌমি মাদ্রাসায় পড়েছি কৌমি মাদ্রাসায় এই মাদ্রাসায় তোমার সাথে আমার পরিচয় তুমি আল্লাহর গোলাম নবির উম্মত আমিও আল্লাহর গোলাম নবির উম্মত এই পরিচয় তুমি আমি সব একই ফ্যামিলির সদস্য কেন জবাব আমরা বেয়া দোধ নয় কোরআন শরীফ পরেছি গালি দেওয়া হারাম পড়ে দেখেছি গালি দেওয়া হারাম रसुल, रसुल के बोलने नाम बाहर नाम जदि खराब होत सब भेगे सब भेगे व्यवहार होत सब भेगेत আপনার ব্যবহার বলে অতএব যে গালি দিবে সে আসলে আল্লাহর রসুলের আশেখ না আর খাটি আসে কখনো গালি দিতে পারে সংক্ষেপে বুঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদের জিব্বা হেফাজতের তৌফিক দান করব করতেছেন গাইবের মালিক একমাত্র আমার আল্লাহ অন্য কেউ গাইব জানে না নবী জানেন না অন্য কেউ জানেন না বলিনি যুবক যদি তাকায় দেখো ওই আল্লাহর বলাম আসে মুজাদ্দিদ তোমার পীর সে যদি যত দিলের খবর বলে দেয় পানির মধ্যে দম দিলে পেপ ব্যথা ভালো হয়ে যায় বান্দার দিলের খবর থাকে তার বয়ানে মানুষের দিল নরম হয় কান্না আসে বোঝা যাবে আল্লাহর অলি আর যদি দেখো না না মাথায় টুপি নাই নাই রসুরের শূন্যতের আমল নাই আল্লাহর কোরআনের আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এটা অলি না অলির না এগুলো কুপুরি কালাম জাদু মন্ত্র আর জিনের খালা আকিকটের সে তুনিযা বে খাবর হাবে নয় পর নজর হ্যাঁ নমি গুয়ামুদা বস বাহর খুদা বস শে দু আজ খুদা গা ফেল বুদ নয় কমা শুরু করা হো ফর জিন্দো জনকা যদি আল্লাহকে দেখতে না পাও এতটুকু মনে রাখবা আল্লাহ তোমারে দেখতেছেন ওরে নবীর উন্মতের দল আল্লাহর নবিরা দরের সাহাবি হাজর বাবুহা আমি নবীল মেদিনের শহর আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবি আলী সেই আলীকে কেউ প্রশ্ন করলেন হে আলী তুমি যে আল্লাহর ইবাদাত করো বলো কোনো আল্লাহকে দেখছো নাকি হজরতালি দেখে বলে ও ভাই আমি আলী এমন আল্লাহর ইবাদ করি না যে আল্লাহকে দুরু কর তাকে দেখো এক নজর ইয়া এলাহি তুমরা মা এলাহি তু মে মার শ আল্লাহকে দেখে দেখে আলী ইবাদত করেছেন তাহলে বলো আলী আল্লাহ কেবল আল্লাহকে দেখেছো বলে এটা অনুভব করা যায় বলার মতো কোনো ভাষা নাই আল্লাহ অনুভব করা যায় বলার ভাষা নাই বৈশাখী মেলায় পান্তি বাড়ি ওরে ভাই যে এত মজার গান গাও আমি যদি তোমাকে প্রশ্ন করি ইলিশ মাছ এত মজা করে খেয়েছো বলো যেই মজা মজা মজা বলে যে কিরি করো মজাটা লাল না মজাটার রং কেমন লাম্বা না আল্লাহ কেমন বলে তার ভাষা নাই অনুভব করা যায় আল্লাহ আছে একজন আল্লাহ আছে কিন্তু ভাষা নাই দিয়া বুঝাইতে পারবা ই উ আমরা লিচে কুল কে অম্ব কৌলে উরা লো দিল আত্ম হি আ दिल दिल में आता है समझ में মে আত নাই বলে তো আল্লাহ কেমন বলে তুই যদি চিনতে চাও পাইতে চাও আল্লাহওয়ালারা বয়ান করে বলেছেন যে নিজেকে চিনেছে সে আল্লাহ হাকে উতু চিনে সে বলে কেমে চিনে চিনে তু খাবরে চিনে চিনে সাপ্রিয় তরিকর শারে হাজে ইম্দাদুলা মহাজরে মকি রহমতলে আনা� বেশি লেখাপড়া করার সুযোগ তার হয়নি তোরদরি করে আল্লাহ কই পাই এত এলেমের দরকার কি আল্লাহ যদি পাই এখুনি পাইতে হবে আল্লাহর বন্দা হাজি এমদাদ আল্লাহকে মালিক তুমি আমাকে একজন তোমার খাটি গোলামের সাথে পরিচয় করা দাও যে এই কাছে গেলে একটু আমি তোমার ঘেরান টা নিতে পারি রে এরে আল্লাহর গোলাম আতরের দোকানে গিয়া যদি দাঁড়াও আতর কিনার টাকা আল্লাহ যদি দিনের পিছনে সময় দাও কোরআন হাদিসের এলেম যদি নাও পাও তবে আল্লাহর একটু ঘেরান তুমি পাইবা হাজি এম চোখের পানি যখন আল্লাহর দরবারে দোয়া করে जाना बार पार मतलब दौड़ाव जैसे खुजे नूर मुहम्मद को नूर मुहम्मद এলাকার বাচ্চাকে আলিবাতা পড়াচ্ছে পড়ায় হাজি সালাম দিয়া বললেন ওই দিয়া বলে আহমদা মেরে দরবারে দের কেউ হুয়া ও আমার দরবারে আসতে তোমার এত দেরি কেন বলো এতদিন কেন আসো নাই এমদাদুল্লা পায়ে শুরু করে দাও এই আখা জি এমদাদুল্লাহ অন্তরের মধ্যে কেন একটু প্রশ্ন আমি বলছিলাম রে আল্লাহ এমন একজন বড় বুজুর্গের সাথে দেখা করাইও অতচ এমন বুজুগও পাইলাম যে আল্লা নূর মোহাম্মদ ডেকে বলেন এমদাদ এখনো কিন্তু পরিচয় পাও না রসুলের হাতে ভালো করে শুনে ডিগ্রি লাগাই যে কোরআন পরে এবং অন্য কেউ কোরআন পড়ায় আমি আল্লাহর কোরআন পরে ছোট ছোট বাচ্চাদের কোরআন পড়াই রসুলের হাতিস মতে এই ব্যক্তি হলো আলার কাছে দামি হাজি এমদাদুল্লাহ চুপ হয়ে গেলেন জবাব মিলেন সবক আদায় করার পরে আল্লাহরি বললেন এই ভারতবর্ষে কিতাব পড়ার জন্য কিতাবাদি পড়তে গিয়া যখন কেলাসে ঢুকা কিতাব খুলতেছে তাক দেখে কোন পৃষ্ঠায় কালো অক্ষর নাই সব পৃষ্ঠার লেখা সাদা হয়ে গেছে এ কিতাব বাদ দিয়ে আর একটা কিতাব বলে তাও দেখে লেখা নাই সাদা এরকম অনেক কিতাব উল্টায় যত উল্টায় দেখে কোনো লেখা দেখা যায় না সাদা হয়ে গেছে এইবার তোর দিয়া কয়ে আল্লাহ উন্মাদ দোড়াইলাম কোনো লেখা পাই নাম না সব পৃষ্ঠা সাদা আল্লাহ এমদাদ যখন আবার তার শায়ের দরবারে চলে গেলে নূর মোহাম্মদ জানজানি দেখে বলেন এমদাদ দিলের যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় বান্দা যখন আল্লাহ পাওয়ার জন্য ব্যস্ত পাগল হয়ে যায় ওই বান্দা তখন খানা দিয়ে তাকায় না ঘুমের দিয়ে তাকায় না না না ওই বান্দা শুধু আল্লাহকে পাওয়ার জন্য পাগল খানার মধ্যেও তালাশ করে আমার আল্লাহ বাজারে গেল তালাশ করে আমার আল্লাহ বান্দার কথার মধ্যেও তালাশ করে আমার আল্লাহ বান্দা চলতে ফিরতে শুধু আল্লাহর থাকে তখন আল্লা পাক বলেমতের দৌড়ের আল্লাহ বলেন বান্দা যখন আল্লাহ পাওয়ার জন্য এক বিজ্ঞাত হারতে থাকে আল্লাহর রহমত তার দিকে এক হাত হয়ে যায় বান্দা যখন এক হাত হয় আল্লাহর রহমত দুই বান্দা যখন হেঁটে হেঁটে তখন আল্লাপ পাকের রহমত দৌড়ায় দৌড়ায় তারে ধরার জন্য আগায় যায়। আল্লাহর বলেন ও হাজি এমদাদ তুমি আল্লাহকে কে পাওয়ার জন্য এত পাগল হয়ে গেছো এখন আর তুমি আল্লাহর রহমত এখন তোমার দিকে রুহানিয়াতের তা রাখছে তোর আর পড়ার দরকার নাই লেখা পড়া তুই বারো বছরে শিখতি আল্লাহ কাকে বলে दुश्मन दे नाम तीर निक्षेप कर शेष पर हिजरत मक्का चले गई समय কিন্তু তার কারণ এমন আগুন তার সিনার মধ্যে আল্লাহ দান করেছেন যে আগুনটা নিয়েছিলেন রশিদ আহমদির রহমদুল্লাহ তার একটু আগুনের আগুন পেয়েছিলেন চরমা এর জমিনে ঘুমন্ত রহমাতুল্লাহ হেয়ালাই আজ ওই আগুন বড় কঠিন আগুন সহ্য করা কষ্ট কর প্রশ্ন করলেন সাহেব আপনি পাও সোজা করে ঘুমান না কেন পাও সোজা করে বসেন না কেন আজ এমদাদুল্লাহ মুহাজারে মক্কি ডাক রশিদ এরপরেও যেহেতু তুই জিজ্ঞাসা করেছো অদা কর কোনোদিন কারোর কাছে বলবি না ভালো করে শুনিয়া মে রে রশিদ আহমদ আমি হাজি এমদাদুল্লাহ তুমার বড় আশেখ করে শুনে নে আমি চেষ্টা করি করব একটু পাও ব্যথাও করে আমি যখন ডান দিকে পাও ফুলতে যাই বাধা পাই বাম দিকে পাও ফুলতে গেলে বাধা পাই সামনে বাধা পাই রশিদ আহমদ বলেন শায়ে কিসের বাধা देखी रुहानिया दरवाजा दी अल्लाह पूर तीखते पाई जखे जाए दे नूर देखते পাউুলি নূরের তাজাল্লি দেখতে পাই ওর আল্লাহ করে বান্দার অবস্থাটা তখন এমন হয় পানির মধ্যে ডুব দেওয়ার পর ওই বান্দাকে যদি জিজ্ঞাসা করি ও পানির মধ্যে ডুব দেওয়ার বলাম তোমার দানে কি বলে पानी बामे की सामने की बोले पानी पेसने की पानी बोले पानी सामने नीचे पानी পানির মধ্যে যখন বান্দা ডুব দেয় তখন চতুর্দিক থেকে পানি দেখা যায় পানি দেখা যায় ওরে আল্লাহর কাটি গোলাম আল্লাহর মহাব্বতের দরিয়ায় যখন দৌড়াইতে থাকে তখন তার অবস্থাটা এমন হয়। ওই তখন আল্লাহর মোহব্বতের মধ্যে এমন পাগল ওই বান্দা তখন বান্দিকেও দেখে আল্লাহ বান্দিকে দেখে আল্লাহর কুদুরত সামনে আল্লাহর কুদুরত পেছনে আল্লাহর কুদুরত मन जान अल्लाई बंदा घास तक अल्लाहर कुदुरुदुर मन टा चाय हाथी आघात ধরে ফেলি বলে না আল্লাহর কুদর ধরা যায় না অনুভব করার আল্লাপাকের দেখে দেখে ইবাদাত করা হলো বলেন এহসান আল্লাপ বলেনি এসানা এরে সন্তান পিতা মাতার সাথে যদি এই হিসাব করতে বসে সাথে সবাব কাটা যাবে সবাব কাটা যাবে কারণ তুই কত তোর মা বাবাকে তুই কি পারবি না তো সাত বছরে কি পারবি অতএব কোনো হিসাব নাই মা বাবা যদি তোরা তিন বেলা খানা তুই মা চাহিদা পূরণ বেশি বেশি খানা দাও মা বাবার মনটা চাইতে হাত তুলে দোয়ার দরকার নাই মায়ের মন খুশি আল্লাহর নবী বলেন আল্লাহ খুশি আল্লাহ বলেন নবিলা মা বাবার সাথে সান কর ইম্মুবন্দ কি বার আহা দুহুমাও কিলা হুমা মা বাবা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়। একজন হোক বা দুজন হো খবরদার ফালা ক্ষেত্রে এমন আচরণ করবি না রে সন্তান তোমার আচরণে মা বাবায় কষ্ট পেয়ে জানো উহনা বলে খবরদার এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা হলো সন্তান মা বাবার কথায় তুমিও উহ বলিও না আহ বলিও না কারণ সন্তানের কষ্ট মা মা বাবার সাথে এমন আচরণ করবা না যে আচরণে মা বাবায় বাবা উহ বলবে দুই নাম্বার ব্যাখ্যা হলো মা বাবার কোন কথায় তুমি আহ বলিও না উহ বলিও না কারণ তোমার আহ বলাটাও মা বাবার জন্য বড় কষ্টের ব্যাপার ওলা তানহা খবরদার ধমক দিয়া মা বাবার সাথে কথা বলতে চাওা কৌলন করিমা আয় কৌলন জমিলা লাইন নরম বলো সহজ ভাষায় কথা বলো নরম নরম কথা বলো সহজ ভাষায় কথা বলো কৌলন যেই ভাষাটা মা তাড়াতাড়ি বুঝবে তুমি ঢাকার কলেজে ভালো ইংরেজি পার শিখেছো শুদ্ধ বাংলা শিখেছো গ্রামের মা কিন্তু শুদ্ধ বাংলা জানে না তুমি করে মা বাবার সাথে ইংরেজি বলিও না শুদ্ধ বাংলায় কথা বলি পরিচয় মা বাবায় নানিমা কৌলান সহজে কথা বলো সাবধান সন্তান পিতা মাতার জন্য তোমার বিনয়ের ডানা বিছিয়ে দাও একটু জবাব দিবেন ডানা পাখা মানুষের হয় নাকি পাখির হয় আল্লা মানুষের দানা তো হয় পাকির মানুষের ডানা হয় না এক নাম্বার জবাব হল আল্লাহ পাক কোরআন যখন অবতীর্ণ করেছিলেন আরববাসীদের অভ্যাসের দিকে নজর করেছেন বেশি কেমন অভ্যাস বলে আরবের মানুষের অভ্যাস ছিল পাখির সাথে বাম দিকে অকল্যাণ এই পাখির সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ আরবের দিকে নজর করে কোরআন শরীফে মানুষের পাখির সাথে তুলনা দিয়া এই একই চূড়ার মধ্যে ভিন্ন আয়াতে বলেন অকুল্ল ইনসানের জুলায় দিস আমল নামারে পাখির সাথে তুলনা দিয়েছেন আল্লাহ আল্লাহ পাখির সাথে আরবাসীর মহব্বতের কারণে কোরআন শরীফে পাখির সাথে মানুষের তুলনা করেছেন এক নাম্বার জবাব জবাব পাখির শক্তি হলো আটকে যায় পাখি পুরাটাই দুর্বল ও সন্তান ওই পাখির মতো পুরা শক্তি ডানায় যেমন তুমিও পুরা শক্তিটা মা বাবার সামনে বিলীন করে দাও বিলীন করে তুমি এমন নরম হয়ে যাও মা বাবায় জিন্দা তুমি হইবা মা বাবার সাথে মরালাস লাশের কোন শক্তি নাই যেদিকে যথেষ্ট ছিল না না আল্লাহ বলেন এতটুকু যথেষ্ট না বিনয়ের ডানা বিচাইতে গিয়েও বেজাল অনেক সন্তান রে দেখা যায় মা বাবাকে দেখাবার জন্য মানুষের দেখা नियम भल नाइल पवित्र बनाबार्ल्द बाड़ाया बोलें मीनारामा অনুগ্রহের সাথে মহব্বতের সাথে অনুগ্রহের সাথে দুশ্মনী যেন দিলের মধ্যে না থাকে সব ওরে সন্তান ওই মা বাবার জন্য জীবনটা বিলায় দাও এরপরে মা বাবা साथ दिन अपराध करात रेखा चाओ पा समर बाबा जीरात कष्ट बयान सुनते मायर सतान मोमा तुम আমি আল্লাহর কসম এলেমের জরে বসি নাই এই চেয়ারে আমলের জোরে বসি নাই আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন একমাত্র আমার মা বাবার দিলের দোয়া যদি অন্যায় কর্লার নবী বলে সন্তান যেই পান্দা তুমি মা বাবার সাথে অন্যায় করেছো মা বাবার কলিজায় আঘাত দিয়েছো চোখের পানি ফেলেছ কত সন্তানের খবর মা বাবার খবর নেয় না ঢাকার মধ্যে চাকরি করে না সন্তানের অপেক্ষায় থাকায় থাকায় সন্তান একটা জামা কাপড় দিবে সন্তান কোরবানির গরু কিনবে গরুতে ভাগ হবে কত সন্তানের মা বাবার সে দোয়া চায় হুজুর এত কষ্ট করে জীবন যাপন করি না আজ আমার সন্তান ঢাকায় থাকে একবারও কথাও বলে না দেখাও করে না আল্লাহর নবী বলেন ক্ষমা চাও কারণ মা বাবার চোখের পানি তোমার বংশের জন্য আগুন আল্লাহ যার মা বাবা দুনিয়ায় বেঁচে নাই ওই সন্তান মা বাবার থেকে কেমনে ক্ষমা চাইবা নবী বলেন শুক্রবার দিন যদি পা মা বাবার কবরের কিনার আগে একটু দাঁড়া ওই মা বাবার কবরের কিনারায় গিয়া সালাম জানাও দোয়া সালাম পরে কান্না করো আর দোয়া করো রববির হাম কামা রব্বায় মা বাবার জন্য অন্তর ভরে দোয়া কর আল্লাহ কান্নার কারণে জিয়ারতের কারণে আল্লাহ তোমার নামটা নেককারদের খাতায় লিখে দিবে মা বাবার দোয়া নাও দোয়ার এত দাম এত দাম ওই বাচ্চা সুলায়মান আল্লাহল করে বলে সুলায়মান সাগরের কিনারা গিয়া দেখ আমি আল্লাহর নতুন কুদরতের নিদর্শন সাগর দেখি নতুন তো কোনদুরল দেখি না আল্লাহ বলে পানির ভেতরে ডুব দাও দেখো আল্লাহ পুদুরল পাওনি সুলাই মান্নবী বলে খাতে पानी भेतरे ना कथा समुद्र घर चार दे चारे दरवाजा चारो टा खोला पानी ढेटे ना खादे मेफ एवर चले आसल देने देने, पानी भेतरे गुंदर एक घर दरवाजा खोला क्योंकि पानी प्रवेश कर नबी घर दर सुंदर सुदर्शन जुब घर भेतरे आल्ला नामे जिकिर करमान नबी भेतरे ढुकल हे जुवक তুমি এখানে কি করো যুবক বলে আমি এখানে আল্লাহর নাম নাম কতদিন পর্যন্ত আল্লাহর নাম জপিস বলে একদিন আর দুদিন না দুই হাজার বছর পর্যন্ত আল্লাহরে ডাকতেছিস কয়ে বছর দু বছর আল্লাহকে ডাকতেছি माशे माथार मत मा सामने हाजिर मासेर मुखे एक घास पता मत देखा देखे एम तृष्णा क्धा बाना किसु खाओ ना मन बोले साधारण बेपार ना पेने बड़ मूल रहस्य तुम एखने कमन कर घटना बोल আমি এখানে আমার গায়ের জোরে আসি নাই আমার এলেমের জোরে আসি নাই আমলের জোরে আমি আসি নাই जिकिर कर पेने दबी सेम की दो घटना सुनबारा बासूमा दातेमती हाते मशे মা বাবায় কেমন দোয়া করেছিলেন কখন দোয়া করেছিলেন সন্তানের কোন কাজের উপরে মা বাবা দোয়া করার কারণে ওই ঘরটাও বা কেমনে পাইলো রে যুবক ভালো করে শুনে নাও রে সন্তান মা বাবাকে পে রত্ন মনে করো মা বাবার খবর নাও না সন্তান ওই মা বাবা আদর করেছে না টাকার টাকার গরমে মনে না না টাকায় না ওই টাকার পেছনে মা বাবার কান্না আছে দোয়া আছে বাইজিদের ঘটনা কে না জানে এক গ্লাস পানির দ্বারা বাইজিদের মা দোয়া করেছিলেন আল্লাহ कैम कबुल कर सारा दुनिया देखे बना मायर दुआल হে মুমি মায়ের দুয়ালো মায়ের দুয়ালো হেমিন মায়ের দুয়ালো বিপদে পরে না তুমি যখন যে থাই যা বিপদ পরবে না তুমি যখন যে থাই যা মায়ের দোয়ালো হেমিন মায়ের দুয়ালো মায়ের দুয়ালো হে মমি মায়ের দোয়ালো ছোটো টো শিশু বাইজিদ রি না সরিয়েছে বিশ্ব ভুব ছোট শিশু বাইজিদের মতো সবাই হ ছোট শিশু বাইজি দেরি মতো সবাই মায়ের দোয়াল ও হেমু মিন মায়ের দোয়াল মায়ের দোয়াল ও হেমিন মায়ের দোয়াল নিজে নিজে মনে আমি করইলাম বর যার কারণে মৃত মুখে বেইমান ভাই যার কারণে মৃত মুখে বেইমান হয়ে যাও মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়াল যাহা কিছু ভাওনা কেন কিই না মায়ের দোয় পিলে বাপা তোবে না আবুই ঝামনে কই রো না যে ফাও বাপা না আবুই ঝামনে কই রো না যে ফাও মায়ের দোয়াল ওহম মিন মায়ের দোয়াল মায়ের দোয়াল ওহমিন মায়ের দোয়াল বিপাতে পরে না তুমি যখন যে যাও বিপদে পরে না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়ালো ও হেমোমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো ও হেমোমিন মায়ের দোয়ালো খেদমো তে মা দর পেদার কুণ সরদারে মা দর পেদার কুণ এখতিয়াশি দরদ আলুম বহতিয়া কষ্ট হয় আপনাদের অসন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার কর মা বাবা তোমার জীবনের বড় সম্পদ আমার মায়ার নবী চোখের পানি সেরে কাঁদেন বাবা নাই রসুলের এখন চাচা মুক্ত মায়ার নবীর কান্না দেখে তিনিও কান্না করে বলে রে ভাতি কাঁদবি না কারণ তোমার কান্না হেফাজতের জন্য আমি আবু তল তোমার সাথে খাজিদার সাথে বিবাহের মহরের টাকা দিয়ে আমি বা পড়েছি আমি আবু তল তুমি কালেমার দাওয়া तुम्हारामे बहु अभिजोग बेचे फुल आनंदे सतान गुरु निया आनंद दर गुर एक चोरे गएको हजुर खराब सबई मायर दुआर नामजे दौड़ा दो नाम ঈদের নামাজ আমি বিছানাতে তাকায় কান্না করি মায়ের বিছানা পড়ে আছে বিছানায় মাকে দেখা যায় ওরে যার মা না এই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ হয়ে গেল যার বাবা নাই তার দরুয়নুটা বন্ধ হয়ে গেল রে সন্তান ওই মা বাবার জন্য আল্লাহ আল্লাপ বলেন তো আমি শিখাই দিছি এইভাবে পার্বির রব্বির হুমা ও আমার রব আমার মা বাবার উপরে রহম করো দুই রবে আল্লাহকে বলতে গিয়েও সম্মোধন রব শব্দ দেওয়া হল পিতামাতার মাতার ক্ষেত্রেও আল্লাহ শিখাইলেন সেখানে মা বাপনা বলে রব বলা হলো রবকে আল্লাহ হলেন রব পিতা মাতা কোনদিন রব হতে পারে না তো আল্লাহ দোয়া শিখে বললেন ও বান্দা দোয়া কর রহমা ও আমার রব তুমি আমার মা বাবার উপরে দয়া দয়া করেছে আমার উপরে দুই রবে দুই রব মানে মা বাবা মা বাবাকে রব কেন বলা হলো এক নাম্বার জবাব সাপ্তিক অর্থ হলো লালন পালনকারী আল্লাহ যদি ও মূল লালন পালনকারী लालन पालन करालन पालन कर दस टा मास मा के पेटे धारण करा खाई खेते पेरे पारे नाई পেটের লাথি পরার পরে আমার পায়ের লাথিতে কান্না মায়ের কান্নায় রাতে আশেপাশের মানুষ ঘুমাতে পারে না কান্না করে বলে আমারে এ আমি আর এই কান্নার ভিতরে স্বামীর এটাকে স্বামী আসো তোমার থেকে আমি একটু বিদেই সালাম দিয়ে স্বামীর হাতটা ধরে বলে স্বামী মা বাবায় কষ্ট করে আবার বড় বানায় তোমার ঘরে দীর্ঘ কয়েক বছর তোমার ঘর করলাম তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করছো না বললে আমি হাত সারবো না স্বামী ও বিবির হাতটা ধরে কাঁদে আর বোন तुम्हें माफ कर दौ टें तुम्हें आल्ला हेफत करबाना और सन्तान আমার মতো শিশু বাচ্চাকে মা রাতের বেলা নিয়ে বসে বসে রাত কাটাই ঘুমাতে পারে না এখনো তুই ঢাকায় চাকরি করবেন कल दिए ना। देख रही बुक देखी माँ रिसीव कर মোবাইলটা আমার মাথার কিনারায় তুই কখন একবার মা কোয়া ডাকিবি তোর মা ডাকে তুই মজা পাই तूय आकडे टाका दिलुय तू मजा पाइन रे मा मा रे बी मा रे सतान बाबा सतान रे एक सप्ताह एक दमक दीसी राग कर सतान राग करा দশ মাস তো আমি গরমে নিছি তুমি তো নেও নে কত রাত আমি ঘুমাইতে পারি নাই তুমি জানো না এই সন্তান রাত আমি ঘুমাই নেয় পাহারা এই সন্তানের খোঁজে কত কাটল একটারা তো ঘুমাই গাই মোনাজাত করে করে কাডা করে শিরে বালি আমার সন্তান আমারে ভুলিয়ে যে কই ঘুরে আমার এতবার খানা খাওয়ার চেষ্টা করি খানা মুখে যায় না কারণ ওই সন্তানের মা ডাকে এত মজা পাই ওরে কপালপুরা সন্তান আজকে যারা মাকে বাড়ি রেখা খবর জানি না হঠাৎ করে তাকায় দেখি ড্রাইভার একটা বুড়া মানুষ পেট্রোল দিতেও বড় কষ্ট পায় আমি বললাম বুড়া তোমার কি সন্তান না বুড়া কান্না করে বলে হুজুর घरे दिल जमीरकम दिन जापन छोट मेटर कष्ट सहयोग करते दिल्ली আমি মেয়েটারে বুঝা জায়ের কাছে গিয়া কোন রকম কান্না করে দিয়ে কয়েক দিন পরে আবার মেয়েটা ঘরে হাজির মায়ের কাছে চোখের মানিস কান্না করে सह्य करते पंचाश हजार टाक कमाइर रिक्शा नहीं रिक्शा चाल मेर আমি যতবার মেয়ের খবর নেই দেখি মেয়ের চোখের কোঠায় পানি। আমার মেয়ের কাঁদটা আমি করতে পারি না আমি হুজুর নামাজও দাঁড়ায় দাঁড়ায় পড়তে পারি ডবর মাজে বরু ব্যথা কিন্তু মেয়ের কান্নাস যারা যৌতুকের নামে শ্বশুরের শাশুড়ির চোখের পানি ফালাও আল্লাহর কসম খেয়ে বলি জমিনের মধ্যে তোর মতো বেঈমান কুকুতা দ্বিতীয় আর না। নবির মতের দল মুরুবলীদের চোখের জিবায় কালেমা আসেনা সাহাবায় কেরাম দোড়ায় বলেন নবী আল কামা আপনার সাহাবি ইন্ত সময় কালেমা জিব্বায় চলতেছে না নবী মা নবী বলেন ও সাহাবাই কার আগুন নিয়ে আসেন আলকামারে জালাই দিলে যখনই অর্ডার হয়ে গেল নবী তাকায় দেখে আলকামার মা চোখের পানি ছেড়ে কান্না করো চোখের পানি মুছতেছে আর বলে পয়া হাজার হাজারো কষ্ট যদি সন্তান দেয় आमी आमी मा बाप एम सतान आल्लारा कत कष्ट कर মা এই যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে थाकले मा, गुसुल कराया खाना खव तेल दिए देख मद्रास दिन थे दस ट्र आगे जले घूमथ मद्रासा আল্লা কালাম ইয়া তেল করতে থাকে এই ছাত্রগুলো এত ছোট বাচ্চা আমার নামাও অনেকের জারি হয়ে এই ছাত্রদের প্রতি টাকা তোমার মায়া নাই খবর নাও এদের মধ্যেও মা নাই বাবা নাই মাদ্রাসা আমিও চালাই বন্ধ দিয়ে দিলাম ছাত্ররা যার বাড়ি যায় হটাত করে দুইটা ছেলে ছোট বাচ্চা তাকায় দেখি সিঁড়ির গোড়ায় বসে বসে আস বাচ্চা দুটো বাড়ি নাই আমর নাই আমাদের মাও নাই আমাদের বাবাও নাই তাহলে তোমরা কোথায় যাইবা বলে আমরা এক চাচা আছে ওই চাচায় যদি নেয় আমরচ দেয় সে আস আমরা যেতে পারবো না পারবো না চিন্তা কেন করো যুবক পাও দুটো আগায় দাও তোমার পায়ে ধরেও বলছি কোরআনওয়ালা হক নামাজি হাড়িওয়ালা হ্যাঁ বলো তুমি টুপি दिया नामाज ना दी कटे नाम कतुको आरामे अल्लाहर कस शांति नोध कर তুমি কি বড় লোক হয়েছো না না যুবক হয়ে যাও তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজ পড়া করে অভাব নাই তোমার মতো যুবক দাঁড়িওয়ালা রে পুলিশ অভাব নাই তোমার মতো সিবত এক নাম্বারে যৌবন কমে দুই নাম্বারে চোখের পাওয়ার কমে তিন নাম্বার অকালে মরণ হয় কয়েকদিন আর বাহাদুরি করবা তোমার অন্তর যেমন গুনার দিকে দৌড়ায় আল্লাহ মাথাও খারাপ না বলো আঙ্গো মাথা গরম না না তোমরা যারা বিড়ি টানো গান্দা টানো তোমরা যারা ইয়াবা ট্যাবলেট খাও মদ পান করো মাথা তোমাদের গরম আমাদের মাথা গরম নয় লম্বা জামা পরেছি না আমল নামায় সো লাগা হয় যারা পুরাটা ক্লিন করে আর যারা ছোট ছোট করে রাখে দোনো দলের গুণা সমান দনো দলের গুণা সমান অনুরোধ করে বল দাঁড়িটা লম্বা করো পাঁচ রক্ত নামাজ পড়ো হালাল খাও তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজ পুলিশ হারাম খায় না এমন লোক নাই তুমি কেন পারবা না আমি বলবো তোমার কপাল ফুড়ে গেছে তো বা করো গত কোরবানি যে চলে গেল জুমায় যখন হাজির গেলাম জুমার হঠাৎ করে এক যুবক আমার কামরায় ঢুকলো রুমে আসলো যুবক একটা মোবাইল আমার হাতে দিয়ে একটা ছবি বের করে দিল যুবকের মাথায় পাকড়ি কান্না করে আমি ছবির দিকে তাকায় দেখি প্যান্ট শার্ট পরা গলা এটাই চেন লাগানো ডাক দিয়া বললাম রে যুবক ছবি যুবক চোখের পানি মুসে বলে হুজুর এই ছবি আমার ইজ্জতের মালিক অল্ল আমরা টুপির কারণে দাড়ির কারণে না খায় না আল্লাহ পাক বাদশাহী হালাতে রাখছে যুবক বলে হুজুর লজ্জা হয় আমার পরিচয়টা দি আমি এই অবস্থায় আট মাস আগে আমার পেশা ছিল আমি কৌতুক করি নাটক করি আল্লাহর কুতুরা মোবাইলে একটা বয়ান আমার বাঁচতেছে ইউটিউব চালাইতে গিয়ে একটা বয়ান পাইলাম বয়ানটা শুনতে দু চার মিনিট শোনার পরে কোরআনের তালাওয়াত বয়ান কেমন মজাই লাগতেছিল পরিচয়টা নিয়ে আসলাম ঢাকায় ওদের থেকে বিদায় নিয়ে আমার রুমে বাসায় গিয়া আল্লাহকে সাক্ষী রেখে বলছি হুজুর আমার সব প্যান্ট শার্টগুলো ফালায় আমি আজ দাড়িওয়ালা নামাজিগরি দেখা পাইছি একটু দোয়ার জন্য আসছি আল্লাহ যেন আমাকে আবার গোমরা বানায় না দেয় আল্লাহ হেদায়তের পথে নিয়ে আসছে আল্লাহ দোয়ার জন্য अरे युवक তোর পায় হাত দিয়া বলি এই দুনিয়া কিচ্ছু না মা বাবার দোয়া নিয়া আগায় যাও যদি বাবা মা থাকে চাচাও যদি থাকে চাচার গায়ের থেকে বাবার গন্ধ পাওয়া যায় ওই চাচার দোয়াও নিও যদি মাথায় হাত বুলায় দায় যদি বলো চাচা আমার বাবা নাই তুমি জানো আমার জন্য একটু দোয়া করিও চাচা ওরে তোমার বাবাও নাই চাচাও নাই সাদার দাড়িও না যদি পাও চোখের পানি সেরে দোয়া করিও বেয়া করিও না দাড়িওয়ালার একটা দোয়া আল্লা কখনো ফেরত দেয় না হাদিস শরীফ বলেন সাদা দাড়িওয়ালা যদি আল্লাহ করে আল্লাহ জান্নাত পাবে না কেন এত কিলোকাল কেন এত দ্বন্দ্বে বাবা কৃষির বয়ান সুত্রে গতকাল সম্ভবত না জানি তার আগের দিন মাদ্রাসায় জহুরের নামাজের পরে বসলাম সমস্যার সমাধান কোথায় পাই আমি বিভিন্ন রকম কোরআনার আলোকে যুক্তি দিয়া বুঝাইলাম আর বললাম যারা গালাগালি করে এদের থেকে আপনারা দূরে থাকেন তারা আসলে মুসলমানের বন্ধু না যারা তাবলি গলারে গালি দেয় যারা আল্লাহ দেয়ালা পর্দা চশমনার ময়দানে গিয়া তো কেউ গাঞ্জা টানে না বিরি টানে বরং আগে নামাজ পড়তো না এখন ঠিক মতো নামাজ আদায় করে এগুলোর সমালোচনা করে যারা গালি করে এদের থেকে দূরে থাকাটাই ভালো এলাকার মুসলমান কোনো হিংসা বুঝিনা করতে চাই না আল্লাহ দিয়েছেন বিবেকের উপরে আব্দার রেখে যাই আবদার তুমি আল্লাহকে যদি পাইতেই চাও তাহলে তুমি বিভিন্ন সময় সফরে যাও ওরে মুসলমান নবির শাহজালালের মাজার জিয়ারতে ব্যানার টানায় বাস রিজার্ভ করে যাও অথচ বাড়ির দরওয়াজায় মা বাবার কবর জিয়ারোতে একবারও গেলানা রে বাবা কি দুঃখ তোমার জন্য আমার অন্তরে রসুলের শূন্য তো না বরং তুমি মা বাবার জিয়ারত করবা হাদিসে স্পষ্ট রসুল বলেন মা বাবার জিয়ারত নেককারের খাতায় সন্তানের নাম উঠে যায় বাড়ির দরজা এমন কিছু দাওয়াতি মেহমান দাওয়াত দিলা গরিব জায়গা পায় না দশ মাইল দূরে দাঁড়ানো এমন বড় লোক বসাইলা যারা শুক্রবার মসজিদে ঠিক মতো যাইতে পারে না কেমনে বুঝাবো রে বাবা অনুরোধ করে বলি হেদায়াতের বিভিন্ন আল্লাহকে যদি পাইতে চাও নদী পেরিয়ে তুমি আট রসি যাও সাগর পেরিয়ে তুমি কত দূরে দূরে যাও দেখার জন্য তো কত মানুষ কত জায়গায় ঘুরতেছে তুমি যদি একটু পারো দেখার জন্য মাঝে মাঝে টঙ্গির ময়দান বাহাদুরপুর হাজির শরীয় ময়দানে যাই মদের অপ্পার যদি থাকে মদের বোতল নিয়ে যাই বিড়ির অপার যদি থাকে বিড়ির প্যাকেট কসম করে বলি আমার যদি মদের বোতল নিয়েও যাও সেখানে গিয়া দেখবা কোনো গানের আওয়াজ নাই ওখানে গিয়া দেখবা শুধু মাওলা পাওয়াজ আমার দিল বলে তুমি তখন বিড়ির প্যাকেট দেয় হয়তো তুমি কথা বুঝবা না পায়ে হাত রেখে বলি ওই মা আমার মা বাবার মতো ধন্য কেউ নাই মনটা কি চায় না আলমের মা হাফেজের মা दिता पड़ाना हाँ ये सत्य सवार कपाले हेदायत आसबें सबाई जाना पाबना আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়তএায় কোন মুনাফি কি না থাকে গলায় সুরিয়ার বে মরে যাবো দাড়ি কাটবো না মাস না এমন পাক্কা নিয়াদ যদি হয় খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বানায় দেন শূন্য তে এর আমলি জিন্দিগি দান করে নল মুসিব থেকে হেফাজত করে নল্ল প্রতি ঘিরা জমা দেন মজবুত করে দেন বলে আল্লাহাম না ফিরিল না কু নান আল্লাহামদুলিল্লাহ আলমিন সলা তালাম সঈদিয়া ইমুরা আলিহিবি রহম রহমিন রহমিন জি ফ জিবাটা নারায় চোখ দুটো বন্ধ করে দিল নরণ করে মা বাবার জন্য তো আটা পরি রব্বির কমার রায়ী শীরা রবি কমার রায়ী সদী র বা তে রা চল হুদায় বেগুনা গুদস্তর মা সন্ত মুখো তুকো এক নজুর কাুন তো ফ্লাহ মিনল মু দ اللهم إني أعوذ بك من زواد نعمتك اللهم نغفر قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيره آي الله تعالى غفرات হাত তুলেছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত তুলেছে অল ছোট্ট বাচ্চা মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছে পর্দারা রানের মা বোনেরা হাত তুলেছে নারায়ণগঞ্জ হসপিটালে যদি ফেরত দেয় ঢাকা চলে যায় ঢাকা যদি ফেরত দেয় বিদেশ চলে যায় আয় আল্লাহ আমরা গুনার কারণে আমরা জাহান নামের আসামি অসুস্থ রুগী রহমান নামের হসপিটালের দরওয়াজায় দাঁড়াইছি আর আল্লাহ গুনা করে করে হাত দুটোরে না পাবানায় অসুস্থ হয়ে আনেছি আল্লাহ পা দিয়া অন্তর দিয়া কত মানুষের বিরুদ্ধে পরিকল্পনা করে নাপাক করেছে করেছি গুণা করেছি রে অল্ল আমরা জাহান নামের অসুস্থ রুগী যদি আমাদের গুনার কারণে ফিরাইয়া আমরা যে কোথায় যাবি গুনার কারণে রাগ করে ফিরাই দিয়ে না রে আল্লাহ দুনিয়াতে বড় বড় ডাক্তারের কাছে সুপারিশের প্রয়োজন যেই নবীর আমরা এখনো দেখতে পারি নাই নবীর মায়া পরে টুপি মাথায় দিলাম দাঁড়িয়ে রাখলাম লম্বা জামা পরলাম আল্লাহ ওই নবীর দেওয়া আদর্শের টুপি এত সুন্দর আদর্শের লাম্বা জামা এত সুন্দর আদর্শের দাড়ি আমার মায়ার নবী কত সুন্দর মনে চায় নবীর রোজে গিয়া সালাম দিব আপনার কত বান্দারা গিয়া সালাম দিয়ে আবার এখানে হাত তুলসির আল্লাহ काँ दोरे दोरे बाएक बाएक दोरे दोरे जीवने कबूल कर घूमे घरे हम नबीर से मुलाकत कराया दिन अल्लाह কত মানুষ টুপিওয়ালা বলে স্বীকার করেছি আমরা জাহান নামের আসামি এরপর আপনার কি একটু মায়া হবে না আয় আল্লাহ তয়ার নজরে সবার জীবনের গুনা মাফ করে দেন পরামর্শ দিয়ে মাইকাইট পেন্ডেল যারা দিয়ে সহযোগিতা করেছে কবুল করে নেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন এর পেছনে কমিটি এলাকাবাসীকে কবুল করে নেন ক্ষমা করে আমুল করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ কটিগুণে বাড়ায় নবীজ রোবারকে পৌঁছায় দেন সমস্ত মুমিন মোমিনাদের কবরে পৌঁছায়ে দেন ঘরে ঘরে কোরআনটা ভরপুর করে দেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আয় আল্লাহ গাইবী থেকে সব প্রয়োজন মিটাই দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করে বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিকভাবে ভাবে জনপ্রতিনিধির থেকে যারা সহযোগিতা করেন সবাইকে দিনের খাওয়া দেন বানায়া দেন বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন ইসলামের ব্যানার টানায় যারা সাধারণ মুসলমানের তাদের এ জমিন সন্ত্রাসী মুক্ত মুক্ত দুর্নীতি মুক্ত দেশ দেন মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তি দান করেন পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ সকলের তিলের হিংসা অহংকারী দূর করে দান করে নল গুণ ঘৃণা করে নেন আয় আল্লাহ আপনার আজমের সাহাবাহামে রসিলায় আপনার খাস বান্দু রসিলা আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ তালা कोरे कोरे थीज़ीग थीज़ीग पानी भेजे बिस्टिर मजे कत कष्ट पकेटे टाक के खाली फिर दिए सबापार गोलम हिस हिस মা বাবার সন্তান হিসেবে কবুল করে নেন্লা দেখবে মা এখনো বসে আছে অপেক্ষায় ঘুমায় না আর একদল আপনার গোলামে ময়দানে আছে যারা মা যারা বাবা অন্ধকার কবর থেকে ডেকে বলে রে সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানা কবরে যায় কেউ নাই তুমি চেহারাটাও কি মনে পড়ে না মা বাবার জন্য কি মায়া নাই রে সন্তান ও দয়ার মালিক একটু কুদরাতের নজর দিয়ে দেখেন কার মা নাই কার বাবা नेबते दिल नरम चोखे पानी दान कर वाला चख दान कर ल कान्ना वाला चक्षदान कर दारा कान्ना जदिना कान्नार बहाना स्वब फिर यदने আল্লাহ দয়া করে সম্মান দান করেছে গুনার কারণে ফালায়াতি ডানে অন্ধকার বামে অন্ধকার কেউ না গোলাপে কাদায় রে আল্লাহ কবরের আজাব সহ্য করতে পারবো না কবরের দুই পাশের মাটির চাপ सह्य करतेब नाली सूर्यर ताप सह्य करते आए अल्लाह अपनी दया कान्ना वाला चोक दान कर डे आई अल्लाहर की माय आल्ला हाथी फिर दियना সকল মা বাবার হায়াত বাড়া দেন কত মা বাবা বিচার কত মানুষ হসপিটালে অসুস্থ ঔষধ কেনার টাকা নাই অনেকের মা বাবা বিছানায় পড়ে কান্না করতেছে এমন অসুস্থ আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই কেউ নাই اے اللہ دائر نظر اپنی سستہ کر دیں اللہ اے اللہ ماں باپ کی حیات بڑھا دیں اے اللہ میرے خیات بڑھایا اللہ اے اللہ صحتہ দান کریں اللہ آواز کے اندر اخلاص روحانیت দান کریں اللہ اسپشتہ صحتہ দান کریں اللہ दीर्घ ने खायत दान कर सारा दुनिया कबुल कर आई अल्लाह सबाई के हेदायत दौलत दिया कबुल আয় আল্লা সন্তান অসুস্থ আপনি দয়া করে সুস্থ করে দেন আয় আল্লাহ এমন ডাক্তার আপনি ঔষধ ছাড়াও তো ভালোবাইতে পারেন আয় আল্লাহ এই ময়দানে মাদ্রাসার তলিবুল কবুল করে নেন আয় আল্লাহ আমিও মাদ্রাসার খেতমত করে কবুল করে নেন আগামী বারোই ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করে নেন গাইবি খাজানার থেকে সব প্রয়োজন মিটাই দেনলো আয় আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে খেতমতের তাও ভিক দান করে নল আয় আল্লাহ সবার সাথে পরস্পর মিল মোহ্বত বাড়ায় দেনল গুনার প্রতি ঘৃণা জমায়ে দেন আয় আল্লাহ বাতিল মুনাফিক জালিম দুশ্মন থেকে হেফাজত করেন্ল আয় আল্লাহ তালা গুনাহের থেকে হেফাজত করেন অল আয়াল্লাহ তা আলানবীজির সিলায় দোয়া কবুল করে নে আয়াল্লাহ যার হাত পছন্দ হয় তার হাতের সিলায় সকলের হাত কবুল করে নে দান আের হতিক সমর রশিমি